আল্লা নামে নিশ্চয় আমি আপনার জন্য এমন একটা ফায়সলা করে দিয়েছি যা সুস্পষ্ট যাতে আল্লাহ আপনার অতীত ভবিষ্যৎ সমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তাদের ইমানের সাথে আরো ইমান বেড়ে যায় নভমণ্ডল ভূমণ্ডলের বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এজন্য বেড়ে যায় যাতে তিনি ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ করান যার তলদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল বসবাস করবে এবং যাতে তিনি তাদের পাপ মোচন করেন এটাই আল্লাহর কাছে মহা সাফল্য এবং যাতে তিনি কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারী এবং অংশীবাদী পুরুষ ও অংশীবাদী নারীদেরকে শাস্তি দেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে তাদের জন্য মন্দ পরিণাম আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য জাহান্ন প্রস্তুত রেখেছেন তাদের প্রত্যাবর্তন স্থল অত্যন্ত মন্দ নবম্ডল ও ভূমণ্ডলের বাহিনীসমূহ সমূহ আল্লাহরই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি আপনা কে প্রেরণ করেছি অবস্থা ব্যক্তি রূপে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে आल्ला पवित्रता घोषणा कर যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে আল্লাহর হাত তাদের উপর রয়েছে অতএব যে শপথ ভঙ্গ অবশ্যই সে ক্ষতির জন্যই করে এবং যে আল্লাহ অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ তাকে মহা পুরস্কার দান করবেন মরুবাসীদের মধ্যে যারা গৃহে বসে রয়েছে তারা আপনাকে বলবে जनेस्तम अतए मार्जना कराना मुख्य कथा जायु आल्ला क्षति अथवा उपकार साधने इच्छा कर ले रखते बर तुम्हरा जाह से विषय परिपूर्ण ज्ञात বরং তোমরা ধারণা করেছিলে যে রসুল ও মমিনগণ তাদের বাড়ি ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের জন্য খুবই সুখকর ছিল তোমরা মন্দ ধারণার বর্ষবর্তী হয়েছিলে। তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায় যারা আল্লাহ ও তাঁর রসুলে বিশ্বাস করে না আমি সেসব কাফিরের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছি নবমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহরই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন তিনি ক্ষমাশীল মেহেরবান ইলে মে গণী মালিতে সুদু হুনে বি কুমিউরিদুনে উবদিলু খেলে তোমরা যখন যুদ্ধলব্ধ সন্ধান সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন যারা পশ্চাৎ থেকে গিয়েছিল তারা বলবে আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও তারা আল্লাহর কালাম পরিবর্তন করতে চায় कखोना पूर्व थे सामान्य बोझेल्लाउन গৃহে অবস্থানকারী মরুবাসীদেরকে বলে দিন আগামিতে তোমরা এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে আহত হবে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায় তখন যদি তোমরা নির্দেশ পালন করো তবে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন আর যদি পৃষ্ঠপ্রদর্শন করো যেমন ইতিপূর্বে পৃষ্ঠপ্রদর্শন করেছো তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন লাইসা আলাল আ'মা হرجু ওয়ালা আলাল আ'রাজ হرجু ওয়ালা আলাল মারিদ হرج অন্ধের জন্য ও রুগ্নের জন্য কোন অপরাধ নেই এবং যে কেউ আল্লাহ ওর তার রসুলের আনুগত্য করবে তাকে তিনি জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নদী প্রবাহিত হয় পক্ষান্তরে যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করল আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল অতপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে দিলেন এবং বিপুল পরিমাণে যুদ্ধ সম্পদ যা তারা লাভ করবে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা ম আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে তিনি তা তোমাদের জন্য ত্বরান্বিত করবেন তিনি তোমাদের থেকে শত্রুদের স্তব্ধ করে দিয়েছেন যাতে इमिन एक निदर्शन तुम्हारे सरल पथे परिचालित करजय रही तुम्हारे अधिकारे आसें आल्ला बेष्टन आल्ला सर्व विषय क्षमता बन যদি কাফিররা তোমাদের মোকাবিলা করত তবে অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করত। तख तारिभावक और सहायकारी पेतना रीति जा पूर्व थे তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন এবং তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন اساء ام المؤمنات لم تعلموهم ان تطاوعوهم فتصيبكم منهم معره فتصيبكم منهم معره بغير علم يدخل الله في رحمته من يشاء তারাই তো কুফ্রি করেছে এবং বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারান থেকে এবং অবস্থানরত কোরবানির জন্তুদেরকে যথাস্থানে যদি মক্কায় কিছু সংখ্যক ইমানদার পুরুষ ও ইমানদার নারী না থাকত যাদেরকে তোমরা জানতে না অর্থাৎ তাদের পিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত অতপর তাদের কারণে তোমরা অজ্ঞাত সাথে ক্ষতিগ্রস্ত হতে তবে সবকিছু চুকিয়ে দেওয়া হতো। কিন্তু এ কারণে চুকানো হয়নি যাতে আল্লাহ যাকে ইচ্ছাতে দাখিল করে দেন যদি তারা সরে যেত তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফির তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম কেননা কা তাদের অন্তরে মূর্খতা যুগের জেদ পোষণ করত। অতপর আল্লাহ তার রসুল ও মমিনদের উপর স্বীয় প্রশান্তি নাজিল করলেন এবং তাদের জন্য সংযমের বাক্য অপরিহার্য করে দিলেন বস্তুত তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ জ্ঞাত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 আল্লাহ তাকে সত্য স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে বস্তক মুন্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায় তোমরা কাউকে ভয় করবে না অতপর जयर जा के, के हिदायत और सत्य धर्म सह प्रण करके জয়যুক্ত করেন সত্য প্রতিষ্ঠাতা রূপে আল্লাহ যথেষ্ট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 ومثلهم في الإنجين كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما محمد الله رسول এবং তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদারত দেখবেন তাদের মুখমন্ডলে রয়েছে সিজদার চিহ্ন দৌরাতে তাদের অবস্থা এরুপি এবং ইঞ্জিলে তাদের অবস্থা যেমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশলয় অতপর তা শক্ত মজবুত হয় এবং কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে চাষিকে আনন্দে অভিভূত করে जैसे आल्लाह तारा काफिर अंतर्जाला तर मध्य जरा विश्वास स्थापन करे आल्लाह तक क्षमा और महापुरस्कार वादा दिए